মুহাম্মদ ইবনুল মুন্াদির রহমতুল্লা আলহি হতে রিও আয়াত হয়েছে তিনি বলেন একদা জাবির রদালু কাঁধে লুঙ্গি বেঁধে নামাজ আদায় করেন তার কাপড় অর্থাৎ জামা আলনায় রাখা ছিল তখন তাকে এক ব্যক্তি বলল আপনি যে লুঙ্গি পরে সালাত আদায় করলেন তিনি জবাবে বললেন তোমার মতো আহম্মকদের দেখানোর জন্য আমি এমন করেছি নাবি সাল্লাহ আলসালামের যুগে আমাদের কার দুটো কাপড় ছিল